আমি এ স্বপ্ন আমার বোন উমুল মোমিনিন হাফসার রদিলাহ তু আলাহা এর নিকট বর্ণনা করলাম অতপর হফসার রদিল্লাহ তাল্হ্ন তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট বর্ণনা করলেন তখন তিনি বললেন আব্দুল্লাহ কতই ভালো লোক যদি সে রাজ্যকে সালাদ অর্থাৎ তাহাজ্যদ আদায় করত তারপর হতে আবদুল্লাহ রদিল্লাহ তু আল্লাহ খুব অল্প সময়েই ঘুমাতেন